পঞ্চম অধ্যায়ে জয় জয় শ্রী গৌর সুন্দর সর্বগু জয় জয় ভক্ত জন বাঞ্ছা কল্পতরু জয় জয় নশিমনি শিবৈকুণ্ঠনাথ জীবপতি কর প্রভু শুভ দৃষ্টি পা ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় জয় জয় শ্রী করুণা সিন্ধু দয়াময় শেষ খণ্ড কথা ভাই শুনো একমনে শ্রী গৌর সুন্দর বিহরিল যেমনে কতদিন থাকে প্রভু অদ্্বৈতের ঘরে আইলা কুমার হট্ট শিবাস মন্দিরে কৃষ্ণ ধ্যানানন্দে বসি আছেন শিবাস আচম্বিতে ধ্যান ফল সম্মুখে প্রকাশ নিজ প্রাণনাথ দেখি সুবাস পণ্ডিত দণ্ডবত হইয়া পড়িলা পৃথিবীত শ্রীচরণ বক্ষে করি পণ্ডিত ঠাকুর উচ্চস্বরে দীর্ঘশ্বাসে কান্দেন প্রচুর গৌরাঙ্গ সুন্দর শিবাশের করি কলে সিঞ্চিলেন অঙ্গতান প্রেমানন্দ জলে সুকৃতি শিবা গোষ্ঠী চৈতন্য প্রসাদে সবে প্রভু দেখি ঊর্ধ্ব বাহু করি কান্দে বৈকুণ্ঠ নায়ক গৃহে পাইয়াশিবাস হেন নাহি জানেন কি জন্মিল উল্লাস আপনে মাথায় করি উত্তম আসন দিলেন বসিলা তথি কমল লোচন চতুর্দিকে বসিলেন পারিষদগণ সবেই গায়েন কৃষ্ণ নামুক্ষণ জয় জয় করে গৃহে প্রতিব্রতাগণ हईल आनंदमय भवन प्रभु आईलें मात्र पंडित रर बार्ता पाई आईला आचार्य पुरंदर ताने देखिया प्रभु पिता करी बोले प्रेम ते करम स्वकृति से आचार्य पुरंदर प्रभु देखी कान्देवती हई असम्बर বাসুদেব দত্ত আইলেন সেইখণে শিবানন্দ সেন আদি আপ্তপর বসনে প্রভুর পরমপ্রিয় বাসুদেব দত্ত তাহার কৃপায় সে জানেন সর্বতত্ত্ব জগতের হিতকারী বাসুদেব দত্ত সর্বভূতি কৃপালু চৈতন্যর শ্রীমত্ত গুণগ্রাহী অদর দর্শী ঈশ্বরে বৈষ্ণবে যথাযজর ত্রিমতি বাসুদেব দত্ত দেখিস গৌর সুন্দর কোলে করি কান্দিতে লাগিলা বহুতর বাসুদেব দত্ত ধরি প্রভুর চরণ উচ্চস্বরে লাগিলেন করিতে ক্রন্দন বাসুদেব কান্দিতে কে আছে হ্যানজন শুষ্ক কাষ্ঠ পাশানাদি কর এ ক্রন্দন বাসুদেব দত্তের যতিক গুণসীমা বাসুদেব দত্ত বহী নাহি ক উপমা হেন সে প্রভুর প্রীতি দত্তের বিষয় প্রভু বলে আমি বাসুদেবের নিশ্চয় আপনে শ্রী বলে বারবার এই শরীর বাসুদেব দত্তেরও আমার দত্ত আমার যথা ব্যাচে তথায় বিকাই সত্য সত্যই হাতে অন্য থাকে কিছু বাসুদেব দত্তের বাতার যার গায়ে লাগিয়াছে তারে কৃষ্ণ রক্ষী বে সদায় সত্য আমি কহি শুন বৈষ্ণব মণ্ডল এ দেহ আমার বাসুদেবের কেবল বাসুদেব দত্তের প্রভুর কৃপা শুনি আনন্দে বৈষ্ণবগণ করে হরি ধ্বনি ভক্ত বাড়াইতে গৌর সুন্দর সে জানে যেন করে ভক্ত তেন করে নে এই মতো রঙ্গে প্রভু শ্রীগৌর সুন্দর কতদিন রহিলেন শিবাশের ঘর শিবাস রামায় দুই ভাই গুন চেয়ে বৈকুণ্ঠের রায় চৈতন্যের অতি শিবাসরামায় দুই চৈতন্যের দেহ দ্বিধা কিছু संकीर्तन भागवत पाठ व्यवहारे विदूषक लील प्रभुर जार प्रभुर सर्वाद परकाश एक दिन प्रभु श्रीनिबास सहित व्यवहार कथा किचु कहे नीभृत प्रभु बोले तुम देखी क कैमते कुलाई बा कैमते कुलाओ सुनें प्रभु कथाओ जाते ना लमार चित्त कहिनु तभु बोले पर अनेक तोमार निवाह कैमते तब हईबे सवार सुबासन जार अदिष्टे जा मिलीबे के जेते প্রভু বলে তবে তুমি করহ সন্ন্যাস তাহা না পারিব মুই বলে নুবাস প্রভু বলে সন্ন্যাস গ্রহণ না করিবা ভিক্ষা করিতেও কারো দ্বারে না যাইবা কেমতে করিবা পরিবারের ওপোষণ কিছুই না বুঝি মুই তোমারও বচন এ কালেতে কোথাও না গেলে না আইলে বটমাত্র কাহারেও আসিয়া নামিলে নামিল যদি আসি তোমার দুয়ারে তবে তুমি কি করিবা বল হেবাস বলেন হাতে তিন তালে দিয়া এক দুই তিন এই কহিলু ভাঙ্গিয়া প্রভু বলে এক দুই তিন যে করিলা কি অর্থ ইহার বল কেন তালি দিলা সুবাস বলে নেই ধরন আমার তিন উপবাসে যদি নামিলে আহার তবে সত্য কহ ঘট বাঁধিয়া গলায় প্রবেশ করিমুই সর্বথা গঙ্গায় এই মাত্র সুবাসের শুনিয়া বচন অহংকার করিয়া ওঠে সচির নন্দন প্রভু বলে কি বলিলি পণ্ডিত সুবাস तोर की अन्दी कदाचित लक्ष्य भिक्षा करे तथा हो दारिद्र नीव तोर घरे आपने जी गीता शास्त्रे बलिया श्रीवास एवे पासरिले तु अन्यश्चितायमाम जे जना परीशाम नित्याभिजुक्ता नाम যোগক্ষেম যে যে জন চিন্তে মোরে অনন্য হইয়া তারে ভিক্ষা দেও মুই মাথায় বহিয়া যেই মোরে চিনতে নাহি যায় কারো দ্বারে আপনে আসিয়া সর্বসিদ্ধি মিলে তারে ধর্ম অর্থ কামমস আপনে আইসে তথাপিহ না চায় না লয় মোর দাসে মোর সুদর্শন চক্রে রাখে মোর দাস মহাপ্রলয় যার নাহি কবিনাশ যে মহার দাসেরও কর স্মরণ তাহারেও করময়ী পোষণ পালন সেবকের দাসে মহার প্রিয় বরং অনাসে সেই সে মহারে পায়ে ধরো কোন চিন্তা মোর সেবের ভক্ষ করি মুই যার পোস্টা সুখে সবার শ্রীনি তুমি বসে থাকো ঘরে আপনি আসিবে সব তোমার দ্বারে অদ্বৈত রে তোমারে আমার এই বল জরাগ্রস্ত নহিবে দোহার কল বর রাম পণ্ডিতের ডাকি শ্রী গৌর সুন্দর প্রভু বলে সুনরাম আমারও উত্তর জ্যেষ্ঠ ভাই শিবাশেরে তুমি সর্বথায় সেবিবে ঈশ্বর বুদ্ধে আমারও আজ্ঞায় প্রাণ সহ তুমি মোর শ্রীরাম পণ্ডিত শিবাসের সেবানাচারীবা কদাচিত শুনিয়া প্রভুর বাক্য শিবাস শ্রীরাম অন্ত নাহি আনন্দে হইলা পূর্ণ কাম অপিহ শ্রীবাসের চৈতন্য কৃপায় দ্বারে সব হইতেছে কি উপের উদার চরিত্র ত্রিভুবন হয় যার স্মরণে পবিত্র সত্য শিবিলেন চৈতন্যের শ্রীনিবাস যার ঘরে চৈতন্যের সকলবিলাস হেন রঙ্গে সুবাস মন্দিরে গৌরায় রহিলেন কতদিন সুবাস ইচ্ছায় ঠাকুর পণ্ডিত সর্বগোষ্ঠীরও সহিতে আনন্দে ভাসেন প্রভু দেখিতে দেখিতে কতদিন থাকি প্রভু সুবাসেরও ঘরে তবে গেলা পানিহাটি রাঘব মন্দিরে কৃষ্ণকার্যে আছেন শ্রী রাঘব পণ্ডিত সম্মুখে শ্রী গৌরচন্দ্র হইলা বিদিত প্রাণনাথ দেখিয়া শ্রীরাঘব পণ্ডিত দণ্ডবত হইয়া পড়িলা পৃথিবীত দৃঢ় করি ধরি রমা বল্লভ চরণ আনন্দে রাঘবানন্দ করে নন্দন প্রভু ও রাঘব পণ্ডিতের করি কোলে সিনচিলেন অঙ্গতান প্রেমানন্দ জলে কেন আনন্দ হইল রাঘব শরীরে কোন বিধি করিবেন কিছুই না সুরে রাঘবের ভক্তি দেখি শিবৈকুণ্ঠনাথ রাঘবেরে করিলেন শুভ দৃষ্টিপাত প্রভু বলে রাঘবের আলোয় আসিয়া পাশরিলেও সব দুঃখ রাঘব দেখিয়া গঙ্গায় মজ্জন কইলে যে সন্তোষ হয় সেই সুখ পাইলাম রাঘব আলয় হাসি বলে প্রভু শুন রাঘব পণ্ডিত কৃষ্ণের রন্ধন গিয়া করি রাঘব পরম সন্তোষে চলিলেন রন্ধন করিতে প্রেম রসে চিত্তবৃত্তি যত ক মানুষ আপনার সেই মত পাক বিপ্র করিলা পার। আইলেন মহাপ্রভু করিতে ভোজন নিত্যানন্দ সঙ্গে আর যত আপ্তগ ভ করেন গৌরচন্দ্র লক্ষ্মীকান্ত সকল ব্যঞ্জন প্রভু প্রশংসে একান্ত প্রভু বলে রাঘবের কি সুন্দর পাক এমতো কোথাও আমি নাহি খাই শাক সাকে প্রভুর প্রীত রাঘব জানিয়া রান্ধিয়াছেন শাক বিবিধ আনিয়া এই মত রঙ্গে প্রভু করিয়া ভজন বসিলেন গিয়া প্রভু করিয়া চমন রাঘব মন্দিরে শুনিসি গৌর সুন্দর গদাধর দাস আইলা সত্তর প্রভুর পরম প্রিয় গদাধর দাস ভক্তি প্রকাশ প্রভু দেখিয়া গদাধর সুকৃতি রে শ্রী তুলিয়া দিলেন তার শিরে পুরন্দর পণ্ডিত পরমেশ্বরী দাস যাহার বিগ্রহে গৌরচন্দ্রের প্রকাশ সত্তরে ধাইয়া আইলেন সেই সেইখণে প্রভু দেখি প্রেমযোগে দুই জনে, রঘুনাথ বৈদ্য আইলেন ততক্ষণে পরম বৈষ্ণবন্ত নাহি যার গুণে এই মতো যথাযথ বৈষ্ণব আছি সবেই প্রভুর স্থানে আসিয়া মিলিলামিহাটি গ্রামে হইল পরম আনন্দ আপনে সাক্ষাৎ যথা প্রভু গৌরচন্দ্র রাঘব পণ্ডিত প্রতি শ্রীগৌর সুন্দর নিবৃত্তে করিল কিছু রহস্য উত্তর রাঘব তোমারে আমি নিজ গপ্প কই আমার দ্বিতীয় নাহি নিত্যানন্দ বই এই নিত্যানন্দ যেই করায় আমারে সেই করি আমি এই বলিল তোমারে আমার সকল কর্ম নিত্যানন্দ দ্বারে অকপটেই আমি কহিল তোমারে যেই আমি সেই নিত্যানন্দ ভেদ নাই তোমার ঘরেই সব জানিবা এ মহাযোগেশ্বরের পাইতে দুর্লভ নিত্যানন্দ হইতে তাহা পাইবা সুলভ এতেকে হইয়া তুমি মহা সাবধান নিত্যানন্দ সেবী হ যে হেন ভগবান মকর প্রতি গৌরচন্দ্র বলিলেন সেবী তুমি শ্রী রাঘবানন্দ রাঘব পণ্ডিত প্রতি তোমার সে কেবল সুনিশ্চয় জানি হ আমার হেন মতে পানি হাঁটি গ্রাম ধন্য করি আছিলেন কতদিন শ্রী গৌরাঙ্গ হরি তবে প্রভু আইলেন বরাহ নগরে মহাভাগ্যবন্ত এক ব্রাহ্মণের ঘরে সেই বিপ্রবড় সুশিক্ষিত ভাগবতে प्रभु देखी भागवत लगिल ला पड़ीते सुनिया तहान भक्ति जोगे पठन, अविष्ट हिला गौर चंद्र नारायण बल बलो, बलो बले प्रभु श्री गौरांगराय हूंकार गर्जन प्रभु कर ये सदाय से विप्र पड़े पर मग्न हैया प्रभुओ करें नृत्य बाझपा सरिया ভক্তির মহিমা শ্লোক শুনিতে শুনিতে পুনঃ পুনঃ আছাড় পড়েন পৃথিবীতে হ্যানসে করেন প্রভু প্রেমের প্রকাশ আছাড় দেখিতে সর্বলোকে পায় ত্রাস এই মত রাত্রিতিন প্রহর অবধি ভাগবত শুনিয়া নাচিলা গুণনিধি বাহ্য পাই বসিলেন শিশন সন্তোষে দ্বিজেরে করিলেন আলিঙ্গন প্রভু বলে ভাগবত এমত পড়িতে কবু নি শুনিয়ার কাহার মুখেতে এতে কে তোমার নাম ভাগবতাচার্য ইহা বিনা আর কোন না করিহ কার্য বিপ্র প্রতিপ প্রভুর পদবী যজ্ঞ শুনি সবে করিলেন মহাহরি হরি ধ্বনি এই মতো প্রতিগ্রামে গ্রামে গ্রামে গঙ্গা তীরে রহিয়া রহিয়া প্রভু ভক্তির মন্দিরে সবার করিয়া মনোরথ কাম পুন আইলেন প্রভু নীলাচল ধাম গৌড় দেশে পুনরবার প্রভুর বিহার ইহা যে শুনে তার দুঃখ নহে আর সর্বনীলাচল দেশে উপজেলধ্বনি পুনঃ আইলেন প্রভু ন্যাসি চূড়ামণি মহানন্দে সর্বলোকে জয় জয় বলে আইলা সচল জগন্নাথ নীলা চলে শুনি সব উৎকলের পারিষদগণ সার্বভৌম আদি আইলেন সেই খন চিরদিন প্রভুর বিরহে ভক্তগণ আনন্দে প্রভুরে দেখি করেন কীর্তন প্রভু ও মহা প্রেমে করি কোলে সুন্দর গৃহে কুতুহলে নিরন্তর নৃত্য গীত আনন্দ আবেশ প্রকাশেন গৌরচন্দ্র দেখে সর্বদেশ কখনো নাচেন নাথের সম্মুখে তিলার ধেকো বাহ্য নাহি প্রেমানন্দ সুখে কখনও নাচেন কাশি মিশ্রের মন্দিরে কখনও নাচেন মহাপ্রভু সিন্ধু তীরে এই মত নিরন্তর প্রেমের বিলাস তিলার কর্ম নাহি ক প্রকাশ পানি শঙ্খ বাজিলে ওঠেন সেইক্ষণ কপাট খুলিলে জগন্নাথ দর্শন জগন্নাথ দেখিতে যে প্রকাশেন প্রেম অকথ্য অদ্ভুত গঙ্গা ধরা দেখি সব উৎকলের লোক কার দেহে আর নাহি রহে দুঃখ শোক যেদিকে চৈতন্য মহাপ্রভু চলি যায় সেই দিকে হরি হরিহরি গায় প্রতাপ রুদ্রের স্থানে হইল গোচর नीलाचले आईल श्री गौर सुंदर से प्रताप कटक छाड़ियाल जगन्नाथ प्रभुरे देखीते राजार बल प्रीत प्रभु से ना दान दर्शन कदचित सार्वभम आदि सबा स्थानी राजा कहे तथापि प्रभुरे के नए राजा बोले तुम्हें सब जोदी करो जदि कर भय अगचरे महाशय देखिए राजार आरती सर्वभक्त सब मिली जुक्ति कर मने, जे समय प्रभु नृत्य करें कीर्तने बाह्य ज्ञान दईवे नाही ही थे तखने राजाओ परम भक्त से अवसरे देखिब प्रभुरे थोचरे युक्ति सब कहिल राजने राजा, राजा जे मते देखो मात्रता ने दईवे एक दिन नृत्य कर ईश्वर शनि राजा एक आईल सत्तर आड़े थक देखे राजा नृत्य कर प्रभु পরম্বুত যাহা নাহি দেখি কভু, অবিচ্ছিন্ন কত ধারা বহেষী নয়নে কম্পসেদ পুলক বই বর্ণ খনে ক্ষণে হেন সে আছাড় প্রভু পড়েন ঘুমিতে হেন নাহি যে ত্রাস না পায় দেখিতে হেন সে করেন প্রভু হুঙ্কার গর্জন শুনিয়া প্রতাপ রুদ্র ধরে ন শ্রবণ কখনো করেন হেন রোদন বিরহে রাজা দেখে শ্রীনয়নে যেন নদিবহে এই মতো কত হয় অনন্ত বিকার কত হয় কত যায় লেখা না হিত নির দুই মহা বাহুদণ্ড তুলি হরিবল বলি আ নাচেন কুতুহলি এই মত নৃত্য প্রভু করি কতক্ষণে বাহ্য প্রকাশিয়াবশীলেন সর্বগণে রাজা ও চলিলা অলক্ষিতে সেইখণে দেখিয়া প্রভুর নৃত্য পরানন্দ মনে দেখিয়া অদ্ভুত নৃত্য অদ্ভুত বিকার রাজার মনেতে হইল সন্তোষ ও অপার সবে একখানি মাত্র ধরিলেন মনে সেহতান অনুগ্রহ হইবার কারণে প্রভুর নয়নে যত দিব্য বয়। নিরবধি নাচিতে শ্রী মুখে লালা হয় প্রেম ধারে সকল শ্রী অঙ্গল কৃষ্ণ ভাব না বুঝিনি প্রতি ঈষদ সন্দেহ তান ধরিলে কোমতি কারস্থানে ইহা রাজা না করি প্রকাশ পরম সন্তোষে রাজা গেলা নিজবাস प्रभुरे देखिया राजा महासुखी हया थे गृह करियाजगन्नाथ नैस रूपर निजे संकर्तन अबतरी ईश्वर माय राजा मर्म नहीं जाने। प्रभु जानते लगिला अपने सुकृति प्रताप रुद्र रे स्वप्न স্বপ্নে গিয়াছেন জগন্নাথেরও সম্মুখে রাজা দেখি জগন্নাথ অঙ্গ ধুলাময় দুই শ্রী নয় যেন গঙ্গাধারাবয় দুই শ্রী জল পরে নিরন্তর শ্রী লালা পরে তীতে কলে বর স্বপ্নে রাজা মনে চিন্তে একই রূপ লীলা বুঝিতে না পারে জগন্নাথের কি খেলা जगन्नाथर चरण स्पर्शी राजा जाए जगन्नाथ बोले राजा एत ना जुआए कर्पुर कस्तुरी गंध चंदन कमकुमे लेपित तुमार अंग सको उत्तम शरीर देख धूलालय पड़ोशी की तुम यज्ञ है नाचीते आजी तुम गिया घृणा कईले मोरंगे देखी धूलालला धूलालला देख सर्वा तुम्हें महाराजा महाराजार कुमार स्पर्शी की तुमार यज्ञ है यत बोली भेदते चाह हया मैक्षण देखे राजा सेने चैतन्य गोसाई बसि न সেই মতো সকল শ্রী অঙ্গ ধুলাময় রাজারে বলেন হাসি এত যোগ্য নয় তুমি যে আমারে ঘৃণা করি মনে, তবে তুমি আমারে স্পর্শী বে কারণে এই মতে প্রতাপ রুদ্রের কৃপা করি সিংহাসনে বসি হাসে গৌরাঙ্গ শ্রীহরি রাজার হইল কতক্ষণে জাগরণ চৈতন্য পাইয়া রাজা করেন কদ মহা অপরাধী মুী দুরাচার না জানিল চৈতন্য ঈশ্বর অবতার জীবের বা কোন শক্তি তাহা নে জানিতে ব্রহ্মাদের মোহ হয় যাহার মায়াতে ক্ষমহ প্রভু মোর অপরাধ নিজ দাস করি মোরে করহ প্রসাদ কেহ দেখা করাইতে দইবে দিন প্রভু পুষ্পের উদ্যানে বসিয়া আছেন কত পারিশাকি প্রতাপ রুদ্র গিয়া সেই স্থানে दीर्घ हई पड़िल प्रभुर चरण अश्रुकंपुल के राजार अंत नी आनंदे मूर्छित हईल से विष्णुभक्ति चिन्ह प्रभु देखिए राजार उठली श्रीहस्त दिल अंगे तार श्रीहस्त पर से राजा पाइल चेतन प्रभुर चरणधरी करंदन ত্রাহি ত্রা কৃপা সিন্ধু সর্বজীবনাথ মুই পাত কী কর শুভ দৃষ্টিপাত ত্রাহি ত্রাহি স্বতন্ত্র বিহারী কৃপা সিন্ধু ত্রাহি ত্রাহী শ্রীকৃষ্ণ চৈতন্য দীন বন্ধু ত্রাহি সর্বদেব বন্ধু রমাকান্ত ত্রাহি তাহি ভক্ত জন বল্লভ একান্ত ত্রাহি ত্রাহি মহাশুদ্ধ সত্ত্বরূপধারী ত্রাহি ত্রা সংকীর্ন লম্পট মুরারি ত্রাহি ত্রাহি নাম, ত্রাহি ত্রাহি পরম কোমল গুণধাম ত্রাহি ত্রা অজভবন্দ চরণ, ত্রাহি ত্রা সন্নাশ ধর্মের বিভূষণ ত্রাহি ত্রা শ্রী সুন্দর মহাপ্রভু कृपा करणात ना छाड़ा प्रभु सुनी प्रभु प्रताप रुद्र कुबाद तुष्ट होई प्रभु करिला प्रसाद प्रभु बले कृष्ण भक्ति हौक तुम्हार कृष्ण कार्य बिना तुम ना करर करन तुम रक्षित विष्णु चक्र सुदर्शन তুমি সার্বভৌমার রামানন্দ রায় তিনের মুই আইলু এথায়। থায় সবে এক বাক্যমাত্র পালিবা আমার মরে না করিবা তুমি কোথাও প্রচার এবে যদি প্রচার করো তুমি তবে এথা ছাড়ি সত্য চলিবাং আমি এত বলি আপন গলার মালা দিয়া বিদায় দিলেন তানে সন্তোষ হইয়া চলিলা প্রত রুদ্র আজ্ঞা করিসি রে পুন পুন দণ্ডবত করিয়া প্রভু রে প্রভু দেখি নিপতি হইলা পূর্ণ কাম নির করেন চৈতন্য পদধেন, ধ্যান রুদ্রের প্রভু সহিত দর্শন ইহা যে শুনে তার মিলে প্রেম ধন ধ্যানমতে শ্রী সুন্দর নীলা চলে রহিলেন কীর্তন বিহার কুতুহলে নীলাচলে জন্মিলা যত অনুচর সবে চিনিলেন নিজ প্রাণীর ঈশ্বর শ্রীবদুন্ম মিশ্র কৃষ্ণ প্রেমের সাগর আত্মপদ জাড়ে দিলা শ্রীগৌর সুন্দর পরমানন্দ মহাপাত্র মহাশয় যার তনুষ্রী চৈতন্য ভক্তির কাশি মিশ্র পরম বিহবল কৃষ্ণ রসে আপনে রহিলা প্রভু যাহার আবাসে এই মত প্রভু সর্বভৃত্ত করি সঙ্গে নীলি গোয়েন সংকীর্ন যত যত উদাসীন শ্রী চৈতন্য দাস সবে করিলে শী নীলাচলে বাস নিত্যানন্দ প্রভু বর পরম উদ্দাম সর্বনীলাচলে ভ্রমে মহাজ্যোতির ধাম নিরবধি পরানন্দ রসে উন্মত্ত লিতে না পারে কেহ অবিজ্ঞাত্রীকৃষ্ণ চৈতন্য স্বপ্নেও নাহক নিত্যানন্দ মুখে অন্য যেন রামচন্দ্রে লক্ষণের রতিমতি সেই মত নিতায়ের শ্রীচৈতন্য প্রীতি নিত্যানন্দ প্রসাদে সে সকল সংসার অদ্যাপিহ গায়শী চৈতন্য অবতার হেনো মতে মহাপ্রভু চৈতন্য নিতাই নীলাচলে বসতি করেন দুই ভাই একদিন শ্রী সুন্দর নরহরি নিভৃতে বসিলা নিত্যানন্দ সঙ্গে করি প্রভুবালে শুন নিত্যানন্দ মহামতি সত্তরে চলহ তুমি নবদিব প্রতি প্রতিজ্ঞা করিয়াছি আমি নিজ মুখে মূর্খনিচ দরিদ্র ভাষা ও প্রেম সুখে তুমিও থাকিলা যদি মণি ধর্ম করি আপন উদ্দাম ভাব সব পরিহরি তবে মূর্খনিচ যত পতিত সংসার বল দেখি আর কে করিবে উদ্ধার ভক্তিরস দাতা তুমি তুমি সম্বরিলে তবে অবতার বাকি নিমিত্তে করিলে এতে কি আমার বাক্য যদি সত্য চাও তবে অবিলম্বে তুমি গৌর দেশে যাও মূর্খনি চুপতিত দুঃখিত যতজন ভক্তি দিয়া কর গিয়া সবারে মোচন আজ্ঞা পাই নিত্যানন্দ চন্দ্র ততক্ষণে চলিলেন গৌর দেশে লইনি যগণে রামদাস গদাধর দাস মহাশয় রঘুনাথ বৈদ্য ঝা ভক্তির সময় কৃষ্ণদাস পণ্ডিত পরমেশ্বরী দাস পুরন্দর পণ্ডিতের পরম উল্লাস নিত্যানন্দ যত আপ্তগণ নিত্যানন্দ সঙ্গে করিলা গমন পথে চলিতেই নিত্যানন্দ সর্বোপারি সজাগে কইলা প্রেমময় সবার হইল আত্মবিস্মৃতি অত্যন্ত কারো দেহে কত ভাব নাহি তার অন্ত প্রথমেই বৈষ্ণবাগ্রগণ্য রামদাস তান দেহে হইলেন গোপাল প্রকাশ মধ্যপথে রামদাস ত্রিভঙ্গ হইয়া আছিলা প্রহর তিন বাজ্য পাশা हईला राधिका भाव गदाधर दासे दधि के किने अट्टअ रघुनाथ बैद्योपाध्यायी हईलन मूर्तिमती जेहनती कृष्णदास परमेश्वरी दास दु जन गोपाल भावे हई हई करण पुरंदर पंडित गाचे ते गिया चढ़े মুইরে অঙ্গদ বলি লম্ফ দিয়া পড়ে এই মত নিত্যানন্দ সনন্ত ধাম সবার দিলেন ভাব পরম উদ্দাম দণ্ডে পথ চলে সবে ক্রোশ দুই চারি যায়েন দক্ষিণ বামে আপনা পাশরী কতক্ষণে পথ জিজ্ঞাসেন লোকস্থানে বল ভাই গঙ্গা তীরে যাইব কেমনে लोक हाय हाय पथ पासरिलहर पथ फिर लोक वाक्य मत पुनः पथ जिज्ञासा कर लोकस्थान लोकबोले पथ रहे दस क्रोश वे पुनः हासी सब चलें पथ जथा নিজ দেহ না জানেন পথের কথা, যত দেহ ধর্ম ক্ষুধা তৃষ্ণা ভয়ে দুঃখ কাহার নাহিক পাই পরমানন্দ সুখ পথে যত লীলা করিলেন নিত্যানন্দ কেবর নিবে কেবা জানে সকলই অনন্ত ধানমাতে নিত্যানন্দ শ্রী অনন্ত ধাম আইলেন গঙ্গা তীরে পানিহাটি গ্রাম রাঘব পণ্ডিত গৃহে সর্বাধ্যে আসিয়া রহিলেন সকল পার্শ্বদণ লইয়া পরম আনন্দ হইলা রাঘব পণ্ডিত শ্রীমকর অধ্বজ কর গোষ্ঠীর নিত্যানন্দ পানিহাটি গ্রামে রহিলেন সকল পার সদগণ নিরন্তর পরানন্দে করেন অহংকার বিহবলতা বিদা দেহে না হি আর নৃত্য করিবার ইচ্ছা হইল অন্তরে গায়ক সকলাশি মিলিলা সত্তরে, সুকৃতি মাধব ঘোষ কীর্তনে তৎপর হ্যান কীর্তনিয়া নাহি পৃথিবী ভিতর যাহে কহেন বৃন্দাবনের গায়ন নিত্যানন্দ স্বরূপের মহাপ্রিয়তম মাধব গোবিন্দ বাসুদেব তিন ভাই গাইতে লাগিলা নাচে ঈশ্বর নিতাই হেন সে নাচে নবধূত মহাবল পদভরে পৃথিবী করয়ে টলমল নিরবধি হরিবলি করয় হুংকার আছাড় দেখিতে লোক পায় চমৎকার যাহারে করেন দৃষ্টি নাচিতে নাচিতে সেই প্রেমে ঢোলিয়া পড়েন পৃথিবীতে পরিপূর্ণ প্রেমরসময় নিত্যানন্দ সংসার তারিতে করিলেন শুভারম্ভ যতই করা ছিল প্রেম ভক্তির বিকার সব প্রকাশে নৃত্য করেন অপার কতক্ষণে বসিলেন খট্টার উপরে আজ্ঞা হইল অভিষেক করিবারে রাঘব পণ্ডিত আদি পারিসগণে অভিষেক করিতে লাগিলা সেইখানে সহস্র সহস্র ঘট আনি গঙ্গা জল নানা গন্ধে সুবাসিত করিয়া সকল সন্তোষে সবেই দেন শ্রীমস্তক পরী চতুর্দিকে সবেই বলে ন হরি হরি সবেই পড়েন অভিষেক মন্ত্র গীত পরম সন্তোষে সবে হইল পুলকিত অভিষেক করাইয়া নতুন অবসন করাইয়া লেপিলেন শ্রী চন্দন দিব্য বনমালাতায় তুলসী সহিতে পীনবক্ষ করিলেন নানা মতে তবে দিব্য খট্টা স্বর্ণে করিয়া ভূষিত সম্মুখে আনিয়া করিলেন উপনীত খট্টায় বসিলা প্রভু বড় নিত্যানন্দ ছত্র ধরিলেন শিরে শী রাঘবানন্দ জয়ধ্বনি করিতে লাগিলা ভক্তগণ চতুর্দিকে হইলা মহানন্দবাদন ত্রাহি ত্রাহি সবেই বলেন বাহুতুলি কারো বাহ্য নাহি সবে মহাকুতুহলী সানু ভাবানন্দে প্রভু নিত্যানন্দ রায় প্রেমদৃষ্টি বৃষ্টি করি চারিদিকে চায় आज्ञा करघव पंडित कदम्बे मालाझाट आन तरी बड़ प्रीत हमार कदम्ब पुष्प्रती कदम्बिर बने नित्य आमार बसती करजोर कर राघवानंद कहे कदम्ब पुष्प जोगे समय नहे प्रभुबले बाड़ी गिया चाहो भलो मने कदाचित फुटिया था स्थान बातरे गिया चाहे नो राघव विस्मित हईला देखी महानुभव जम्बिरे विक्षे सब कदम्बर फुल फुटियाम कीपूर्व बर्ण सेवा कि गंध से पुष्प देखि ले जाए सर्वगन्ध দেখিয়া কদম্ব পুষ্প রাঘব পন্ডিত বাহ্যদূর গেল হইলা মহাহর সীত আপনা মালা গাথিয়া সত্তরে আনিলেন নিত্যানন্দ প্রভুর গোচরে কদম্বের মালা দেখি নিত্যানন্দ রায় পরম সন্তোষে মালা দিলেন গলায় মালার গন্ধে সকল বৈষ্ণব বিহবল হইলা দেখি মহানুভব আর মহাশ্চর্য হইল কতক্ষণে অপূর্বদনার গন্ধ পায় সর্বজন দমনক পুষ্পের সুগন্ধে মনোহরে দশ দিক ব্যক্ত হইল সকল মন্দিরে হাসি নিত্যানন্দ বলে আরে ভাই সব বলো দেখি কি গন্ধের পাও অনুভব করজোর করি লাগিলা কহিতে অপূর্ব দনার গন্ধ পাই চারি ভিতে সবার বচন শুনি নিত্যানন্দরায়, কহিতে লাগিলা গোপ্প পরম কৃপায় প্রভু বলে শুন সবে পরম রহস্য তোমরা সকলেই হার জানিবা অবশ্য চৈতন্য গোসাই আজি শুনিতে কীর্তন নীলাচল হইতে করিলেন আগমন সর্বাঙ্গে দিব্য একবিক্ষে অবলম্বন করিয়া রহিলা, রহিলাঙ্গের দিব্য দমনক গন্ধে চতুর্দিকে পূর্ণ হইয়াছ এ আনন্দে তোমার সবাকার নৃত্য কীর্তন দেখিতে আপনে আইলা প্রভু নীলাচল হইতে এতেকে তোমরা সর্ব কার্য পরিহরি নিরবধি কৃষ্ণ গাও আপনা পাশরী নিরবধি শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র যশে সবার শরীর পূর্ণ হোক প্রেমরসে এত কহি হরি বলি করায় হুঙ্কার সর্বদিকে প্রেমদৃষ্টি করিলা বিস্তার নিত্যানন্দ স্বরূপের প্রেমদৃষ্টি পাতে সবার হইল আত্মবিস্মৃতি দেহে শুনো শুনো আরে ভাই নিত্যানন্দ শক্তি যে রূপে দিলেন সর্বজগতের ভক্তি যে ভক্তি গোপিকা গণের কহে ভাগবতে নিত্যানন্দ হইতে তাহা পাইল জগতে নিত্যানন্দ বসিয়া আছেন সিংহাসনে সম্মুখে কর এ নিত্য পারিসগণে के हो गिया वृक्षर ऊपर डाले चढ़े पाते पाते तथा पी नाही पड़े केहो केहो प्रेम सुखे हुंकार करिया वृक्षर उपरे थी पड़े लम्फ दिया बा हूंकार वृक्ष मूलधरी फेले वृक्ष बोलि हरिहरी केहबा गुबा कुबने जाए रड़ दिया গাছ পাঁচ সাত গুয়া একত্র করিয়া হেন সে দেহেতে জন্মি আছে প্রেম বল তৃণপ্রায় উপারিয়া ফেলায় সকল অশ্রুকম্প স্তম্ভ ধর্ম পুলক হুঙ্কার সর্বভঙ্গ বৈবর্ণ গর্জন সিংহ শ্রী আনন্দ মূর্চ্ছাদি যত প্রেম ভাব ভগবতে কহে যত কৃষ্ণ অনুরাগ सवार शर पूर्ण हईल सकल हेन नित्यानंद स्वरूपर प्रेम बल जेदि के देखें नित्यानंद महाशय से महाप्रेम भक्ति बृष्टि है जहाारे चाहें से प्रेमे मूर्छा पाए बस्ना सम्बारे भूमे पड़ी गड़ी जाए नित्यानंद स्वरूपरे धरिवार হাসে নিত্যানন্দ প্রভু বসিয়া খট্টায় যত পারি সদ নিত্যানন্দের প্রধান সবার হইল সর্বশক্তি অধিষ্ঠান সর্বজ্ঞতা বাক সিদ্ধি হইল সবার সবেই হইলেন যেন কন্দর্প আকার সবে যারে পরশ করেন হস্তদিয়া সেই হয় বিহবল সকল পাশরিয়া এই এইরূপে পানিহাটি গ্রামে তিন মাস নিত্যানন্দ প্রভু করে ভক্তির বিলাস তিন মাস কারো বাহ্য নাহ শরীরে দেহ ধর্ম তিলার্ধেক কারে না হিসুরে তিন মাস কেহ নাহি করিল আহার সবে প্রেম সুখে নৃত্য বই না হি আর পানিহাটি গ্রামে যত হইল প্রেমসুখ চারিবেদেবর নিবেক সে সব কৌতুক এক দণ্ডে নিত্যানন্দ করিলেন যত তাহা বর্ণিবার শক্তি আছে কার কত ক্ষণে ক্ষণে আপনে করেন নৃত্যরঙ্গ চতুর্দিকে লই সব পারি সদ সঙ্গ কখন বা আপনে বসিয়া বিরাসনে নাচায়েন সকল ভক্ত জনে জনে এক সেবকের নৃত্যে হেন রঙ্গ হয় চতুর্দিকে দেখি যেন প্রেমবর্ণময় মহা ঝড়ে পড়ে যেন কদলক বন এই মত প্রেম সুখে পড়ে সর্বজন আপ নিজে কহে মহাপ্রভু নিত্যানন্দ সেই মতো করিলেন সর্বভক্তবৃন্দ নিরবধি শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন করায়েন করেন লইয়া ভক্তগণ হেন সে লাগিলা প্রেম প্রকাশ করিতে সেই হয় বল যে আইসে দেখিতে যেসে বক যখনে যে ইচ্ছা করে মনে সেই আসি উপসন্ন হয় ততক্ষণে এই মতো পরানন্দ প্রেমসুখর সে ক্ষণ হেন কেউ না জানিল তিন মাসে তবে নিত্যানন্দ প্রভু বড় কত দিনে অলঙ্কার করিতে হইল ইচ্ছা মনে ইচ্ছা মাত্র সর্ব অলঙ্কার সেইখানে উপসন্ন আসিয়া হইল বিদ্যমানে সুবর্ণ রজত মরকত মনোহর নানা বিধ বহুমূল্য কতেক্রস্তর মনি সুপ্রবাল পট্টবাস মুক্তাহার সুকৃতি সকলে দিয়া করে নমস্কার কত নির্মিত কত করিয়া নির্মাণ করিলেন অলংকার যেন ইচ্ছাত অঙ্গল বলিলেন আত্ম ইচ্ছাময় সুবর্ণ মুদ্রিকা রত্নে করিয়া খিচন দশ অঙ্গলে শোভা করে বিভূষণ কণ্ঠ শোভা করে বহুবিধ দিব্যহার মণিমুক্তা প্রবালাদি যত সর্বসার রুদ্রাক্ষ বিষ দুই সুবর্ণ রজতে বান্ধিযা পরিলা কণ্ঠে মহেশ্বর প্রীতে মুক্তা কষা সুবর্ণ করিয়া সুরচন দুই শ্রুতিমূলে শোভে পরম শোভন পাদপদে রজত তদুপরি মল শোভে জগত মোহন শুক্লপট্টনিল্পিত বহুবিধ বাস অপূর্ব শোভয়ে পরিধানের বিলাস মালতী মল্লিকা যুথি চম্পকের মালা শ্রীবক্ষে কর এ শোভা আন্দোলন খেলা গো সহিত চন্দন দিব্যগন্ধে বিচিত্র করিয়া লেপিয়াছেন শ্রী অঙ্গে শ্রীমস্তকে শোভিত বিবিধ পট্টবাস তদুপরি নানাবর্ণ মাল্লের বিলাস প্রসন্ন শ্রীমুখ কোটি শশধর যিনি হাসিয়া করেন নির্বনি যেদিকে চাহেন দুই কমলনয়নে সেই দিকে প্রেমবর্ষে ভাসে সর্বজন রজতের প্রায় লৌহ দণ্ড সুশোভন দুই দিকে করি তথি সুবর্ণ বন্ধন নির্ড শোভে করে মুসল ধরিলা যেন প্রভু হল ধরে তারিস অলঙ্কার অঙ্গদয় মল্ল নুপুর সুহার সিংহাবেত্র বংশী ছাদ দই গুঞ্জামালা সবে ধরিলেন গোপালের অংশকলা এই মতো নিত্যানন্দ সানুভাব রঙ্গে বিহরেন সকল পার সদ করি সঙ্গে তবে প্রভু সর্বপারি সদগণ মেলি ভক্ত গৃহে গৃহে করে পর্যটন কেলি জাহ্নবীর দুই কুলে যত আছে গ্রাম সর্বত্র ভ্রমেন নিত্যানন্দ জ্যোতির ধাম দর্শন মাত্র সর্বজীব মুগ্ধ হয় নাম তত্ত্ব দুই নিত্যানন্দর সময়, পাশ্ড দেখিলেই মাত্র করে স্তুতি সর্বস্বতীবারে সেই ক্ষণে হয় মতি নিত্যানন্দ স্বরূপের শরীর মধুর সবারই কৃপাদৃষ্টি করে নচুর কী ভোজনে কি শয়নে কি বা পর্যটনে ক্ষণেক না যায় ব্যর্থ সংকীর্তনবীনে जेखने करें नृत्य कृष्ण संकर्तन तथा कत कत गृहस्थ किृक्ष कर गोपाल बलिड़ो से सामर्थ्य एक शिशुर शर শতজনে আও ধরিতে না পারে শ্রীকৃষ্ণ চৈতন্যিত্যানন্দ বলি সিংহনাদ করে শিশু হই এই মত নিত্যানন্দ বালক জীবন বিহল করিতে লাগিলেন শিশুগণ মাসে কেউ এক শিশু না করে আহার দেখিতে লোকের চিত্তে লাগে চমৎকার হইলেন বিহবল সকল ভক্তবৃন্দ সবার রক্ষক হইলেন নিত্যানন্দ পুত্র প্রায় করি প্রভু সবারে ধরিয়া করায়েন ভোজনাপনে হস্ত দিয়া কারেও বাবান দিয়া রাখেন নিজ পাশে মারেন বান্ধেন তভু অট্ট হাসে একদিন গদাধর দাসেরও মন্দিরে আইলেন তার নি করিবার ও তরে গোপীভাবে গদাধর দাস মহাশয় হইয়াছেন অতি পরানন্দময় হস্তকে করিয়া গঙ্গা জলের কলস নীরবধি ডাকে কে কিনিবে গোরস শিবাল গোপাল মূর্তি তান দেবালয়ে আছেন পরমলা বনের সমুচ্চয় দেখি গোপালের মূর্তি মনোহর প্রীতি নিত্যানন্দ লইলা বক্ষের উপর অনন্ত হৃদয়ে দেখি শিবাল গোপাল সর্বগণে হরিধ্বনি করেন বিশাল হুঙ্কার করিয়া নিত্যানন্দ মল্ল রায় করিতে লাগিলা নিত্য গোপাল লীলায় দান খণ্ড গায়েন মাধবানন্দ ঘোষ শুনি অবধূত সিংহ পরম সন্তোষ ভাগ্যবন্ত মাধবের হ্যান কণ্ঠধ্বনি শুনিতে আবিষ্ট হয় অবধূত মণি এইরূপলীলা তান নিজ প্রেমর অঙ্গে সুকৃতি শ্রী গদাধর দাস করি সঙ্গে গোপীভাবে বাহ্য নাহি গদাধর দাসে নিরবধি আপনাকে গোপী হ্যানবাসে দান শুনি নিত্যানন্দ যে নৃত্য করেন তাহা বর্ণন না যায় প্রেমভক্তি ভক্তি বিকারের যত আছে নাম সব প্রকাশিয়া নৃত্য করে অনুপাম, বিদ্যুতের প্রায় নৃত্য গতির ভঙ্গিমা কী সে অদ্ভুত ভূত চালন মহিমা কীবা সে নয়ন কি সুন্দর হাস কী বা সে অদ্ভুত শির কম্পন বিলাস একত্র করিয়া দুই চরণ সুন্দর কিবা জরে জরে জোরে দেন মনোহর যেদিকে চাহেন নিত্যানন্দ প্রেম রসে সেই দিকে স্ত্রী পুরুষে কৃষ্ণ রসে ভাসে হেন সে করেন কৃপা দৃষ্টি অতিশয় পরানন্দিত স্মৃতি কারণা থাকি বাঁধছেন যোগিন্দ্রাদি মুগণে নিত্যানন্দ প্রসাদে সে ভুঞ্জে যেতে জনে হস্তি সমজন খাইলে তিন দিন চলিতে না পারে দেহ হয় তিখিন। এক মাস এক শিশু না করে আহার তথাপি হো সিংহ প্রায় সব ব্যবহার শক্তি প্রকাশেন নিত্যানন্দ রায় তথাপি না বুঝে কে হো মায়ায়। এই মতো কতদিন প্রেমানন্দ রসে গদাধর দাসের মন্দিরে প্রভু বৈশে বাধ্য গদাধর দাসেরও শরীরে নিরবধি হরিবল পলায় সবারে সেই গ্রামে কাজী আছে পরম দুর্বার কীর্তনের প্রতিদেশ করেন অপার পরানন্দে মত্ত গদা মহাশয় নিশা ভাগে গেলা সেই কাজির আলয়ে যে কাজির ভয়ে লোক পলায় অন্তরে নির্ভয়ে চলিলা নিশা ভাগে তার ঘরে নির্বনি করিতে করিতে প্রবিষ্ট হই লাগিয়া কাজিরও বাড়িতে দেখে মাত্র বসিয়া কাজির সর্বগণে বলিবারে কারো কিছু না আইসে বদনে গদাধর বলে আরে কাজী বেটা কোথা ঝাট কৃষ্ণ বল নহে হে ছিন্ন তোর মাথা অগ্নিহেন ক্রোধে কাজী হইলা বাহির গদাধর দাস দেখি মাত্র হইলা স্থির কাজী বলে গদাধর তুমি কেন এ গদাধর বলেন আছে কিছু কথা শ্রী চৈতন্য নিত্যানন্দ প্রভু অবতরী জগতের মুখে আইলা হরি হরি সবে তুমি মাত্র নাহি বল হরি নাম তাহা বলাইতে আইলাঙু তোমার স্থান পরম মঙ্গল হরি নাম বল তুমি তোমার সকল পাপ উদ্ধারিব আমি যদ্যপিহ কাজী মহাহিংসক চরিত তথাপি না বলে কিছু হইলা স্তম্ভিত হাসি বলে কাজী শুনো দাস গদাধর কালি কহি বাং হরি আজি যা ঘর। হরি নাম মাত্র শুনিলেন তার মুখে গদাধর দাস পূর্ণ হইলা প্রেম সুখে গদা ধর দাস বলে আর কালি কেনে এই তো বলিলা হরি আপন বদনে আর তোর অমঙ্গল নাহি কোন কোনোক্ষণ যখন করিলাহরি নামের গ্রহণ এত বলি পরম গদা ধর, হাতে তালে দিয়া নৃত্য করে বহুতর কতক্ষণে আইলেন আপন মন্দিরে নিত্যানন্দ অধিষ্ঠান যাহার শরীরে হেন মতো গদাধর দাসের মহিমা চৈতান্য পার্ষদ মধ্যে যাহার গণনা যে কাজীর বাতাস নালয় সাধুজনে পাইলেই মাত্র জাতি লয় সেইখানে হেন কাজী দুর্বার দেখিলে জাতি লয় হেন জনে কৃপা দৃষ্টি কইলাম হাশয় হেনজন পাশরিল সবহিংসা ধর্ম ইহারে সে বলি কৃষ্ণ আবেশের কর্ম সত্য কৃষ্ণ ভাব হয় যাহার শরীরে অগ্নি সর্প ব্যঘ্রতারে লঙ্ঘিতে না পারে ব্রহ্মাদির অভীষ্ট যে সব কৃষ্ণ ভাব গোপীগণে ব্যক্ত যে সকল অনুরাগ ইঙ্গিতে সে সব ভাব নিত্যানন্দ রায় দিলেন সকল প্রিয় গণেরে কৃপায় ভজ ভাই হ্যানো নিত্যানন্দেরও চরণ যাহার প্রসাদে পাই চৈতন্য চরণ তবে নিত্যানন্দ প্রভু বড় কত দিনে সচি আই দেখিবারে ইচ্ছা হইল মনে শুভ যাত্রা করিলেন নবদ্বীপ প্রতি পারিশদ গণ সব করিয়া সংহতি তবে আইলেন প্রভু খড়দহ গ্রামে পুরন্দর পণ্ডিতের দেবালয় স্থানে খড়দহ গ্রামে আসি নিত্যানন্দ রায় যত নৃত্য করিলেন কহনে না যায় পুরন্দর পণ্ডিতের পরম উন্মাদ বৃক্ষের উপরে চড়ি করে সিংহনাদ বাহ্য নাহি শ্রী চৈতন্য দাসের শরীরে ব্যাঘ্র তাড়াইয়া যায় বনের ভিতরে কভু লম্ফ দিয়া উঠে ব্যাঘ্রের ওপরে কৃষ্ণের প্রসাদে ব্যাঘ্র লঙ্ঘিতে না পারে মহাজগর সর্ব লই নিজ কোলে নির্ভয়ে চৈতন্য দাস থাকে কুতুহলে ব্যাঘ্রের সহিত খেলা খেলেন ন নির্ভয় হেন কৃপা করে অবধুত মহাশয় শিবকবৎসল প্রভু নিত্যানন্দ রায় ব্রহ্মার দুরলভ রস ইঙ্গিতে বুঝায় চৈতন্য দাসের আত্মবিস্মৃতি সর্বথা নিরন্তর কহেন আনন্দমন কথা দুই তিন দিন মজ্জি জলের ভিতরে থাকেন কখনো কখনও দুঃখ না হয় শরীরে প্রায় অলক্ষিত সর্বব্যবহার ব্যবহার উদ্দাম সিংহ বিক্রম অপার চৈতন্য দাসের যত ভক্তির বিকার কতবা কহিতে পারি সকল অপার যজ্ঞ চৈতন্য দাস মুরারি পণ্ডিত যার বাতাসেও কৃষ্ণ পাই যে নিশ্চিত এবেহ বলায় চৈতন্য দাস নাম স্বপ্নেও না বলে শ্রী চৈতন্য গুণ রাম অদ্্বৈতের শ্রীকৃষ্ণ চৈতন্য যার ভক্তি প্রসাদে অদ্বৈত সত্যধন্য জয় জয় অদ্দ্বৈতের যে চৈতন্য ভক্তি যাহার প্রসাদে অদ্্বৈতের সর্বশক্তি সাধু লোকে অদ্বৈতের এ মহিমা ঘোষে কেহ ইহা অদ্্বৈতের নিন্দা হ্যানোবাসে ছাড় বলায় চৈতন্যদাস নাম পাপি কেমনে যায় অদ্্বৈতের স্থান এ পাপিরে অদ্্বৈতের লোক বলে যে অদ্বৈত হৃদয় কু নাহি জানে সে রাক্ষসের নাম যেন কহে পূর্ণজন, এই মত এসব চৈতন্য কত দিনে থাকি নিত্যানন্দ খড়দহে সপ্তগ্রাম সর্বগণ সহে সেই সপ্তগ্রামে আছে সপ্ত স্থান জগতে বিদ্যুত সে ত্রিবেণী ঘাট নাম সেই গঙ্গা ঘাটে পূর্বে সপ্ত তপ পাইলেন পাইলেন চরণ, তিন দেবী সেই স্থানে একত্র মিলন জাহ্নবী যমুনা সরস্বতীর সঙ্গম প্রসিদ্ধ ত্রিবেণী ঘাট সকল ভুবনে সর্বপয় হয় যার দর্শনে নিত্যানন্দ প্রভুবর পরম আনন্দে সেই ঘাটে স্নান করিলেন সর্ববিন্দে। উদ্ধারণ দত্ত ভাগ্যবান্তের মন্দিরে রহিলেন তথা প্রভু ত্রিবেণীর তীরে কায় মনোবাক্যে নিত্যানন্দের চরণ ভেন অকৈতবে দত্ত উদ্ধারণ নিত্যানন্দ স্বরূপের সেবা অধিকার পাইলেন উদ্ধারণ কি বা ভাগ্যতার জন্ম জন্ম নিত্যানন্দ স্বরূপ ঈশ্বর জন্ম জন্ম উদ্ধারণ তাহার কিঙ্কর যত কনিক কুল উদ্ধারণ হইতে পবিত্র হইল দ্বিধা নাহাতে বণিক তারিতে নিত্যানন্দ অবতার বণিকেরে দিলা প্রেম ভক্তি অধিকার সপ্ত গ্রামে সব বণিকের ঘরে ঘরে আপনাই চাঁদ কীর্তনে বিহরে বণিক সকল নিত্যানন্দেরও চরণ সর্বভাবে ভজিলেন লইয়া শরণ বণিক সবার কৃষ্ণ ভজন দেখিতে মনে চমৎকার পায় সকল জগতে নিত্যানন্দ প্রভু বর মহিমাপার বণিক অধম মূর্খ যে কইল নিস্তার সপ্তগ্রামে প্রভু বর নিত্যানন্দ গণসহ সংকীর্তন করেন লীলায় সপ্তগ্রামে যত হইল কীর্তন বিহার শত বৎস তাহা নাই বর্ণিবার পূর্বে যেন সুখ হইল নদীয়ানগরে সেই মতো সুখ হইল সপ্তগ্রামপুরে রাত্রিদিনে ক্ষুধা তৃষ্ণা নাহি নিদ্রা ভয়ে সর্বদিকে হইল হরি সংকীর্তনময় প্রতি ঘরে ঘরে প্রতি নগরে চত্তরে, চত্বরে নিত্যানন্দ প্রভুবর কীর্তনবিহরে নিত্যানন্দ স্বরূপের আবেশ দেখিতে হেন নাহি যে বিয় জগতে অন্যের কি দায় বিষ্ণু দ্রোহী যে জবন, তাহারাও পাদপদ মে লইল শরণ জবনের নয়নে দেখিয়া প্রেমধার ব্রাহ্মণেও আপনাকে করেন অধিকার জয় জয় অবধূত চন্দ্র মহাশয় যাহার কৃপায় হেন শবরঙ্গ হয় এই মতে সপ্তগ্রামে আমুল্যুকে বিহারে নিত্যানন্দ স্বরূপ কৌতুকে তবে কতদিনে আইলেন শান্তিপুরে আচার্য গোসাই প্রিয়া নিত্যানন্দের সুখ হরি বলি লাগিলেন করিত হুঙ্কার প্রদক্ষিণ দণ্ডবধ করেন অপার নিত্যানন্দ স্বরূপ অদ্বৈত করি কোলে শিঞ্চিলেন অঙ্গ তার প্রেমানন্দ জলে দোহে দোহা দেখি বড় হইলা বিবস জন্মিল অনন্ত রস দোহে দোহা ধরি গড়ি যায় দোহে চাহে ধরি বারে দোহার চরণে কোটি সিংহ দোহে করে সিংহনাদ সম্বরণ নহে দুই প্রভুরও তবে কতক্ষণে দুই প্রভু হইলা স্থির বসিলেন একস্থানে দুই মহাধীর করজড় করিয়াও দ্বৈত মহামতি সন্তোষে করেন নিত্যানন্দ প্রতিশ্রুতি তুমি নিত্যানন্দ মূর্তি নিত্যানন্দ নাম মূর্তিমন্ত তুমি চৈতন্যের গুণধাম, ধাম সর্বজীব পরিত্রাণ তুমি মহা হেতু মহাপ্রলয়তে তুমি সপ্ত ধর্ম সেতু তুমি সে বুঝাও চৈতন্যের প্রেমভক্তি তুমি সে চৈতন্য বৃক্ষে ধরপূর্ণ শক্তি ব্রহ্মা শিব নারদাদি ভক্ত নাম তুমি সে পরম পরমোপদেষ্টা সবাকার বিষ্ণু ভক্তি সবেই পায়েন তোমা হইতে তথাপিহ অভিমান না স্পর্শে তোমাতে পতিত পাবন তুমি দোষদৃষ্টি শূন্য তোমার এসে জানে যার আছে বহু পুণ্য সর্বযজ্ঞময় এই বিগ্রহ তোমার অবিদ্যাবন্ধন খণ্ডে স্মরণে যাহার যদি তুমি প্রকাশ না করো আপনারে तब कार शक्ति परमानंदर सहस्रबनाधर श्रीलक्षण चंद्र तुम गोपुत्र हल धर मूर्ति मंत्र मूर्खनी चम पतित उधारी तुम अवतीर्ण हई पृथ्वी যে ভক্তি বাঞ্ছয়ে যোগেশ্বর মনিগণে তোমা হইতে তাহা পাই বেঁকে যেতে জনে কহিতে অদ্বৈত নিত্যানন্দেরও মহিমা আনন্দ আবেশে পাশরিলেন আপনা অদ্বৈত সে জ্ঞাতা নিত্যানন্দেরও প্রভাব এ মর্ম জানয় কোনো কোনো মহাভাগ তবে যে কলহ হের অন্য অন্য বাজে যে কেবল পরানন্দ যদি জনে বুঝে অদ্বৈতের বাক্য বুঝি বার শক্তিকার জানিও ঈশ্বর সনে ভেদ না হি যার মতে দুই প্রভু বর মহারঙ্গে বিহারেন কৃষ্ণ কথা মঙ্গল প্রসঙ্গে অনেক রহস্য করি অদ্বৈত সহিত অশেষ প্রকারে তান জন্মাইলা প্রীত তবে অদৈতের স্থানে লই অনুমতি নিত্যানন্দ আইলেন নবদ্বীপ প্রতি সেই মতে সর্বাদ্দে আইলাই স্থানে আসি নমস করিলেন আইর চরণে নিত্যানন্দ স্বরূপেরে দেখি সচেয় কি আনন্দ পাইলেন তার অন্ত নাই আই বলে বাপ তুমি সত্য অন্তর জামি তোমারে দেখিতে ইচ্ছা করিলাম আমি মোর চিত্ত জানি তুমি আইলা সত্তর কে তোমা চিনিতে পারে সংসার ভিতর কতদিন থাকো বাপ নবদ্বীপবাসে যেন তোমা দেখো দশে পক্ষে মাসে ই দুঃখিনীর ইচ্ছা তোমারে দেখিতে দৈবে তুমি আসিয়াছ দুঃখিতা তারিতে শুনিয়া এর বাক্য হাসেন নিত্যানন্দ যে জানে আয়ের প্রভাবের আদিয়ন্ত নিত্যানন্দ বলে শুনো আই সর্বমাতা তোমারে দেখিতে মুই আসিয়াছ হেথা মোর বড় ইচ্ছা তোমা দেখিতে হে থায় রহিলাম নবদ্ীপে আজ্ঞায়। আজ্ঞায় হেনমতে নিত্যানন্দ আই সম্ভাসিয়া নবদ্্বীপে ভ্রমেন আনন্দযুক্ত হইয়া নবদ্্বীপে নিত্যানন্দ প্রতি ঘরে ঘরে সব পারিষদ সঙ্গে কীর্তনবিহরে নবদ্বীপে আসি প্রভু বড় নিত্যানন্দ হইলেন কীর্তনে আনন্দ মূর্তিমন্ত প্রতি ঘরে ঘরে সব পারিষদ সঙ্গে নিরবধি বিহরে ন সংকীর্তন রঙ্গে পরম মোহন সংকীর্তন মল্লবেশ দেখিতে সুকৃতি পায় আনন্দ বিশেষ শ্রীমস্তকে শোবে বহুবিধ পট্টবাস তদুপরি বহুবিধ মাল্লের বিলাশ। কণ্ঠে বহুবিধ মনিমুক্তা স্বর্ণ হার শ্রুতিমূলে মুক্তা কাঞ্চন অপার সুবর্ণের অঙ্গে করে না জানি কতক কলে বরে গুরোচনা চন্দনে লেপিত সর্ব অঙ্গ নির বালগোপালের প্রায় রঙ্গ কিয় পূর্ব দণ্ড ধরে ন লীলায় পূর্ণদশ অঙ্গুলি সুবর্ণমুদ্রিকায় শুক্ল নীল পিতহুবিধপট্টবাস পরম বিচিত্র পরিধানের বিলাস বেত্রবংশী পাচনী জঠর পটে শোভে যার দর্শন ধ্যান জগমনলোভে রজত নুপুর মল্ল শোভেষী চরণে পরম মধুরধনি গজেন্দ্র গমনে যেদিকে চাহেন প্রভু বড় নিত্যানন্দ সেই দিকে হয় কৃষ্ণ রসমূর্তি মন্ত হেন নিত্যানন্দ পরম কৌতুকে আছেন অচৈতন্য জন্মভূমি নবদ্বীপে নবদ্বীপ যে হেন মথুরা রাজধানী কত মত লোক আছে অন্ত না হি জানি হেন সব সুজন আছেন যাহা দেখি সর্বমহা পাপ হইতে মুক্ত হয় পাপী তথি মধ্যে দুর্যধর্মঘ পরশে তাহারাও নিত্যানন্দ প্রভুর কৃপায় কৃষ্ণ পথেরত হইল তিয়মায় আপনে চৈতন্য কত পড়িলামোচন নিত্যানন্দ দ্বারে উদ্ধারিলা ত্রিভুবন চোরদস্যু অধম পতিত নাম যার নানা নিত্যানন্দ কইলে ন উদ্ধার শুন শুন নিত্যানন্দ প্রভুর আখান, চোরদর্শু যেমতে করিলা পরিত্রাণ নবদ্বীপে বৈশাখ ব্রাহ্মণকুমার, তাহার সমান চোর না হিয়ার যত চোরদস্যু তার মহাসেনাপতি নামে সে ব্রাহ্মণতি পরম কুমতি পরবধে দয়ামাত্র নাহ ক শরীরে নিরন্তর দস্যুগণ সংহতি বিহরে নিত্যানন্দ স্বরূপের দেখি অলঙ্কার সুবর্ণ প্রবাল মণি মুক্তাধিব্যহার প্রভুরাশি অঙ্গে দেখি বহুবিদধন হরিতে হইল দস্যু ব্রাহ্মণের মন মায়া করি নিরবধি নিত্যানন্দ সঙ্গে ভ্রময়ে তাহান হরিবার রঙ্গে অন্তরে পরম দুষ্ট দ্বিজ ভালো নয় জানিলেন নিত্যানন্দ অন্তর হৃদয় হিরণ্য পণ্ডিত নামে এক সুব্রাহ্মণ সেই নবদ্বীপে বৈশে মহা কিঞ্চন সেই ভাগ্যবন্তের মন্দিরে নিত্যানন্দ থাকিলা বিরলে প্রভু হইয়া অসঙ্গ সেই দুষ্ট ব্রাহ্মণ পরম দুষ্টমতি লইয়া সকল আরে ভাই সবে আর কেন দুঃখ পাই এক ঠাই। এই নিধূতের অঙ্গেতে অলঙ্কার সোনামুক্তা হীরা কষা বই না হিয়ার কত লক্ষ টাকার পদার্থ নাহি জানি চণ্ডীমায়ে এক ঠাই মিলাইলানি শূন্য বাড়ি মাঝে থাকে হিরণ্যের ঘরে কারিয়া আনিব এক একদণ্ডের ভিতরে ঢাল খাড়া লই সবে হও সমবায় কত কে এই মতো যুক্তি করি সব দস্যুগণ সবেই নিশা ভাগ জানি করিল গমন খাড়াছুরি ত্রিশুল লইয়া জনে জনে आसिया वेडिया नित्यानंद जे स्थान एक स्थान रही सकल दस्युगण आगे चर पठाइया दिल एक जन नित्व प्रभु बर करें नवजन चतुर्दीके हरिन लय भक्तगण कृष्णानंदे मत्यानंद भित्तगण केह करे सिंहनाद केहबा गर्जन চেতন চর আসি কহিলেক দস্যুগণ স্থানে ভাত খায় অবধূত জাগে সর্বজন দস্যুগণ বলে সবে সুক খাইয়া আমরাও বসি সবে হানা দিবা বসিলা সকল দস্যু এক বৃক্ষ তলে পরে এই কুতুহলে কেহ বলে মহার সোনার তার বলেহ বলে মুই নিমু কর্ণ আবরণ স্বর্ণহার নিমুই বলে কোনজন কেহ মুই নিমু রজত নুপুর সবেই মন কলা খায় নচুর হেন এই সময়ে নিত্যানন্দের ইচ্ছায় নিদ্রা ভগবতী আসি চাপিলা সবাই সেইখানে ঘুমাইলা সবদস্যুগণ নিদ্রায় হইলা সবে মহাচেতন প্রভুর মায় হেন হইল মহিত রাত্রি পহাইল তবু নাহ কো সম্বিত कगिला सकल दस्युगण रिना देखी सबे हईल दुख मन आस्ते ढाल खड़ा बने दस्यु गंगा स्नने शेषे सब दस्युगण निजस् स्थान गवारे गाली पड़ी लागिला केह आगे घुमाय पड़िली केह तु बड़ जागिया केहबाले कलह करह के लज्जाधर्म चंडी आजी राखिल सवार दस्यु सेंपति जे ब्राह्मण दुराचार से वालय करह क्या जे हईल से हईल चंड इच्छायदिन गले कि सकल दिन जाए बुझिल चंडी आजी महिला आपने बनी चंडी पुजिया गलम ভালো করি আজি সবে মদ্য মাংস দিয়া চলো সবে একঠাই চণ্ডীপু জিগিয়া এতে করিয়া যুক্তি সব দস্যুগণ মদ্য মাংস দিয়া সবে করিলা পূজন আর দিন দস্যুগণ কাচি নানা আইলেন বীর ছাদে পরি নীল বস্ত্র মহানিশা সর্বলোক আছয় শয়নে हेन समय दस्युण बाड़ निकटे थकी दस्युगण देखे चतुर्दे पाई राखे चतुर्दी केदातिकवधि हरिन कर न ग्रहण परम प्रकांड मूर्ति सब उद्दंड नाना अस्त्रधारी सब परम प्रचंड सर्वदस्युगण देखे तार एकजनेतजन मारी से मालांगे चंदन करतन नित्यानंद प्रभु बर आये चतुर्दी के कृष्ण गाय सेवगे दस्युगण देखी बड़ हईला विस्मित बाड़ी छुण लागी कदाई लाते कहार पाई कानिया मागिया केह भाई अवधूत बड़ ज्ञानी मजे माझे अनेक लोकर मुखे सुनी ज्ञानवान बड़ अवदूत महाशय रक्षा जे सब देखी पदातिक प्रभाव गोसाई करिया कहे सवे और केहि अब भाई जे खाए पर कैम तो गोसाई সকল দস্যুর সেনাপতি যে ব্রাহ্মণ সে বলয়ে জানিলাম সকল কারণ যত বড় বড় লোক চারিদিক হইতে সবেই আইসেন অবধূতের দেখিতে কোন দিক হইতে কোন রাজার লস্কর আছে তার পদাতিক বহুতর অত পদাতিক সকল ভাবক এই সে কারণে হরি হরি করে জব। एवान पदातिक आनी थे तब कत ये अतएव चलो सब आजी घरे जा चुपे चपे दिन दस बसिथ भाई यस्युगण गल निज घरे अवधूत चंद्रप्रभु स्वच्छ देवी हरे नित्यानंद चरण भजये जे जे जने সর্ববিঘ্ন খণ্ডে তাহা সবারও শরণে হেন নিত্যানন্দ প্রভু বিহরে আপনে তাহা নে করিতে বিঘ্ন পারে কোন জনে অবিদ্যা খণ্ডয়ে যার দাসেরও শরণে বিঘ্ন করিবে কোন জনে সর্বগণ সহবিঘ্ন নাথ দাস যার অংশ করে জগত বিনাশ যার অংশ ভুবন কম্প হয় হেন প্রভু নিত্যানন্দকারে তান ভয় সর্বনবদ্বীপে করে স্বচ্ছন্দে কীর্তন স্বচ্ছন্দে করেন ক্রীড়া ভোজন শয়ন সর্বঙ্গে সকল অমূল্য অলঙ্কার যেন দেখি বলদেব রোহিনী কুমার কটপুর তাম্বুল প্রভু করেন চর্বন, কিষদ হাসিয়ামহে জগজনমন অভয় পরমানন্দ বুলে সর্বস্থানে অভয় পরমানন্দ ভক্ত গোষ্ঠী সনে আর বার যুক্তি করি পাপি আইলেন নিত্যানন্দ চন্দ্রেরও ভবনে দৈবে সেই দিনে মহা মেঘে অন্ধকার মহাঘর নিশানাহি লোকেরও সঞ্চার महाभयंकर निशा चोरदस्युगण दस पाँच अष्ट एकजन काचन प्रविष्ट हईल मात्र बारिरो भरे सब हईल अंध केह चाहते नारे ना किचू नहीं देखे अंध हईल दस्युगण सब हईल हत प्राण बुद्धिमन केह गिया पड़े गड़ खाइर भितरे जोके पके डासे कमड़ाई मारे उच्छिष्ट गर्ते केह गिया तथाय मरया पके राम केहो केह पड़े गिया काटार ऊपर सर्व अंगे फुटे काटा नड़ते नाल भेतरे गिया पड़े को जन हस्तेपद भांगी के हर क्रंदन से खाने कारो कारो गाए आईल जर সর্বদসুগণ চিন্তা পাইল অন্তর হেন সময়ে ইন্দ্র পরম কৌতুকী করিতে লাগিলাম মহাঝড় বিষ্টি একে মরে দস্যু পোক জোকের কামড়ে বিশেষে মরে আরো মহাবৃষ্টি ঝড়ে শিলাবৃষ্টি পড়ে সব অঙ্গের উপরে প্রাণ নাহি যায় ভাসে দুঃখের সাগরে হেন সে পড়োয় এক महा झनझनाछा जाएर महाृष्टि दस्युगण भिजे निरंतर महाशीते सवार कम्पित कले बर किछु ना पाए देखिते मरे दस्युगण महा बिस्टिशीते नितानंद द्रोहसिया क्रोधे इंद्र विशेषे मारें दुख दिया কতক্ষণে দস্যু সেনাপতিজী ব্রাহ্মণ অকস্মাত ভাগ্যতার হইল স্মরণ মনে ভাবে বিপ্রণিত আনন্দ নর নহে সত্য ঈশ্বর মনুষ্য কবু কহে একদিন মহিলেন সবারে নিদ্রায় তথাপিও না বুঝিল ঈশ্বর মায় আর দিন মহা অদ্ভুত পদাতিকগণ দেখাইল তবু মোর নহিল চেতন যজ্ঞমুই পাপিষ্ঠের এসব দুর্গতি হরিতে প্রভুর ধন যেন কইলু মতি এ মহা সংকটে মরে কি করি বেপার নিত্যানন্দ বই মোর গতি না হিয়ার এত ভাবি দ্বিজ নিত্যানন্দেরও চরণ চিন্তিয়া একান্ত ভাবে লইল শরণ সে চরণ চিন্তিলে আপদ নাহি আর সেইক্ষণে কোটি অপরাধীর নিস্তার রক্ষ রক্ষ নিত্যানন্দ শিবালোগোপাল রক্ষা কর প্রভু তুমি সর্বজীব পাল যেজন আচার প্রভু পৃথিবীতে খায় পুনশ্চ পৃথিবী তারে হয় সহায় এই মতো যেও তোমাতে অপরাধ করে শেষে সেও তোমার স্মরণে দুঃখ जीवे खमो सर्व अपराध पतित जनर करो हो प्रसाद तथा यद्यपिघ्न बाळार प्रभु नहीं तुम शरण लईले खंडयार संसार बंधन जन्मावधि तुम्हें से जीवे राख प्राण অন্তেও তুমি সে প্রভু করো পরিত্রাণ এ সংকট হইতে প্রভু করো আজি রক্ষা যদি জিও প্রভু তবে কৈনু এই শিক্ষা জন্ম জন্ম প্রভু তুমি মুহিতোর দাস কিবা আজিও মর এই হৌ মোর আস কৃপাময় নিত্যানন্দ চন্দ্র অবতার শুনি করিলেন দস্যুগণের উদ্ধার এই মতো চিন্তিতে সকল দস্যুগণ সবারও হইল দুই চক্ষু বিমচন, নিত্যানন্দ স্বরূপের স্মরণ প্রভাবে আর কারো দেহে নাহি লাগে কতক্ষণে পথ দেখি সব দস্যুগণ মৃতপ্রায় হয়ে সবে করিলা ভ্রমণ সবে ঘরে গিয়া সেই মতে দস্যুগণ গঙ্গাসন করিলেন গিয়া সেইক্ষণ দস্যু সেনাপতি দ্বিজ কান্দিতে কান্দিতে নিত্যানন্দ চরণে আইলা সেই মতে বসিয়াছেন নিত্যানন্দ বিশ্বনাথ প্রতি করি শুভ দৃষ্টিপাত চতুর্দিকে ভক্ত করে হরিধ্বনি আনন্দে হুংকার করে অবধূত মণি সেই মহাদস্যুদীজ হ্যানই সময় ত্রাহী বলি বাহুতুলি দণ্ডবত হয় আপাদ মস্তক পুলকিত সব অঙ্গ নির অষ্টধারা বহে মহাক হুঙ্কার গর্জন নিরবধি করে প্রেমে বাধ্য না হি জানে বিপ্র করন্দনে নিত্যানন্দ স্বরূপের প্রভাব দেখিয়া আপন আপনি নাচে হরসিত হইয়া ত্রাহিব নিত্যানন্দ পতিত পাবন বাহু এই মত বলে ঘন ঘন দেখি হইলেন সাবে পরমবিস্মিত এমতো দস্যুর কেন এমত চরিত কিহ বলে মায়াবা বা করিয়া আসিয়াছে কোন পাক করিয়া বা হানা দেয় পাচ্ছে কেহ বলে নিত্যানন্দ পতিত পাবন কৃপাই হার বা হইল ভালো মন বিপ্রের অত্যন্ত প্রেম বিকার দেখিয়া জিজ্ঞাসিল নিত্যানন্দ ঈষদ হাসিয়া প্রভু বলে কহ দিজ কি তোমার রীত বড় তোমার দেখি অদ্ভুত চরিত কি দেখিলা কি শুনিলা কৃষ্ণ অনুভব किछु चिंता नाही अक पटे हो सव सुनिया प्रभुर वाक्य सुकृति ब्राह्मण कहते ना पारे किछु किए क्रंदन गला जाय पड़ी सको अंगने हासे कंदे ना चेग नुस्थिर हैया दीज तब कतक्षण कहते लागिला सप्रभु विद्यमने ये नदी आय प्रभु बसती नाम से ब्राह्मण बैद चंडाल आचार निरंतर दुष्ट संगे करी डाका चूरि पर हिंसा बहि जन्मे नी मरे देखी सर्वनव दीपकपे डरे कीबा पाप नही शर देखिया तुमार अंगे दिव्य अलंकार ताहा हरिवार चित्त हईल एक दिन सजी बहु लई दस्युगण हरिते आईल मुई श्रियंगेर धन से दिन निद्राई प्रभु महिला सवार तुम्हार मायल तुम आदि नाना मते चंडिका पुजिया आइलम खाड़ा छुड़ी तिशुल काचिया अद्भुत महिमा देखिल से दिन सर्व बारिया पदाति একে পদাতিক যেন মত্ত হস্তি প্রায় আজ লম্বিত মাঝে আনন্দে শয়নে কেন সে পাপিষ্ঠ চিত্ত আমার সবা কার তবু নাই বুঝিলাম মহিমা তোমার কার পদাতিক আসিয়াছে কোথা হইতে এত ভাবি সেই দিন গেলাম ও সেই মতে তবে দিন বাজে কালি আইলাম কাটা জোক পোক ঝড় বৃষ্টি শিলাঘাতে সবে মরি কারো শক্তি নাহি যাইতে, মহাজম যাতনা হইল যদি ভোগ তবে শেষে সবার হইল ভক্তিযোগ তোমার কৃপায় সবে তোমারও চরণ করিল একান্ত ভাবে সবেই স্মরণ হইল সবার তবে চক্ষু বিমোচন হেন মহাপ্রভু তুমি পতিত পাবন আমি সব এ এসব যাতনা এ তোমার স্মরণের কোনবা বা মহিমা যাহার স্মরণে খণ্ডে অবিদ্যা বন্ধন अनाशे चली जाए बैकुंठ भुवन कहिया कानीला प्रभु अवधुतर सुनिया सवार हईल महा ज्ञान हाम सबे कर प्रणाम दीज बोले प्रभु एमार विदाय देह राखी मरे नी भाई যেন মোর চিত্ত হইল তোমার হিংসায় সেই মোর প্রায়শ্চিত্ত মরিমু গঙ্গায় শুনি অতি অকৈত দ্বিজের বচন হইলেন প্রভু সর্বভক্তগণ প্রভু বলে দ্বিজ তুমি ভাগ্যবন্ত বরং জন্ম জন্ম কৃষ্ণের সেবক তুমি ধর নহিলে মত কৃপা করিবেন কেন এ প্রকাশন্ ভৃত্যবিনে পতিত তারতু চৈতন্যবসাই অবতরে আছেন ইহাতে অন্নদি যত কইলি তুই আর যদি না করিস সব নিমুমুই পরহিংসা ডাকাচুরি সব অনাচার ছাড় গিয়া ইহা তুমি না কর ইহ আর ধর্মপথে গিয়া তুমি লহ নাম। তবে তুমি যত সব ধস্যু চোর ডাকিয়া আনিয়া ধর্মপথে সবারে সবারে তুমি গিয়া এত বলি আপন গলার মালা আনি তুষ্ট হই ব্রাহ্মণের দিলেন আপনি মহাজ য ধনী হইল তখন দ্বিজের হইল সর্ববন্ধু বিমোচন কাকু করে দ্বিজ প্রভু চরণে ধরিয়া ক্রন্দন করে বহু ডাকিয়া ডাকিয়া অহে প্রভু নিত্যানন্দ পাতকি পাবন মুই পাতকি রে দেহ চরণে শরণ তোমার হিংসায় সে হইল মরুমতি মুই পাপিষ্ঠের কোন লোকে হইবে গতি নিত্যানন্দ প্রভু বর সাগর, পাদপদিলাতার মস্তকর চরণারবিন্দ পাই মস্তকে প্রসাদ ব্রাহ্মণের খণ্ডিল সকল অপরাধ সেই দ্বিজ ধারে যত চরুদসুগণ ধর্মপথে আসি লইল চৈতন্য ডাকা চুরি পরিংসা চারি অনাচার সবে লইলেন অতি সাধু ব্যবহার সবেই হরি নাম লক্ষ লক্ষ সবে হইলেন বিষ্ণু ভক্তিযোগ দক্ষ কৃষ্ণ প্রেমত্ত কৃষ্ণ গান নিরন্তর নিত্যানন্দ প্রভু হেন করুণা সাগর, অন্য অবতারে কেহ ঝাট নাহি পায় নিরবধি নিত্যানন্দ চৈতন্য লয় যে ব্রাহ্মণ নিত্যানন্দ স্বরূপ না মানে তাহারে লয় সেই চোরদস্যুগণে যোগেশ্বর সবে বাঞ্ছে যে প্রেমবিকার যে অশ্ব যে কম্প যে বাপুলক হুংকার চোর ডাকাইতে হইল হেন ভক্তি হেন প্রভু নিত্যানন্দ স্বরূপের শক্তি ভজ ভজ ভাই হেন প্রভু নিত্যানন্দ যাহার প্রসাদে পাই প্রভু গৌরচন্দ্র যে শুনায় নিত্যানন্দ প্রভুর আখান তাহারে মিলিব গৌরচন্দ্র ভগবানো যে চিত্ত দেয়া শুনে নিত্যানন্দ চৈতন্য দেখিবে সেই জনে মতে নিত্যানন্দ পরম কৌতুকে বিহরে নভয় পরমানন্দ সুখে তবে নিত্যানন্দ সর্ব পারিষদ সঙ্গে ग्रामे, ग्रामे भ्रमेतनर खान चौड़ा बड़गा गंगार्कू नीशे सुकृति बड़गा ग्राम नित्द स्वरूप बिहार स्थान बड़गा ग्रामेर जत भाग्योदय ताहार करें नाई परि समुच्चय নিত্যানন্দ স্বরূপের পারিশদগণ নির বেত্র বংশী সিঙা ছাদ ধড়িগুঞ্জাহার তার খাড়ু হাতে পায়ে নূপুর সবার নিরবধি সবার শরীরে কৃষ্ণ ভাব অশ্রুকম্প পুলক কোন কনুরাগ সবার সৌন্দর্য যেন অভিন্ন মদন নিরবধি সবেই করেন সংকীর্তন ভয় স্বামী প্রভু নিত্যানন্দ নিরবধি কৌতুকে থাকেন ভক্তবৃন্দ নিত্যানন্দ স্বরূপের দাসের মহিমা শতবাৎস করিবারে না হিসীমা তথাপি হো নাম কহি জানি যার যার নাম মাত্র ও তরিয় সংসার যার যার সঙ্গে নিত্যানন্দের অবে নন্দ গোষ্ঠী গোপ গোপী অবতার নিত্যানন্দ স্বরূপের নিষেধ লাগিয়া পূর্ব নাম না লিখিল বিদিত করিয়া পরম রামদাস মহাশয় निरवधि ईश्वर भावे से कथा क्वा क्य जार वाक्य केह जहाट ना पारे बुझीते नीरवधि नित्यानंद जार हृदय सवार भावग्रस्त रामदास जार देह कृष्ण छें तीन मास प्रसिद्ध चैतन्य दास मुरारिगू पंडित जार खेला महासर्प व्याघ्र सहित রঘুনাথ বৈদ্য উপাধ্যায় মহামতি যার দৃষ্টিপাতে কৃষ্ণে হয় রতিমতি প্রেমভক্তিরসময় গদাধর দাস যার দর্শন মাত্র সর্বপাপনাশ প্রেমর সমুদ্র সুন্দরানন্দ নাম নিত্যানন্দ স্বরূপের পার্ষদ প্রধান পণ্ডিত কমলাকান্ত পরম উদ্দাম যাহারে দিলেন নিত্যানন্দ সপ্তব্রাম গৌরীদাস পণ্ডিত পরম ভাগ্যবান কায় মনোবাক্য নিতন্দ যার প্রাণ পুরন্দর পণ্ডিত পরম শান্ত দান্ত নিত্যানন্দ স্বরূপের পল্লভ একান্ত নিত্যানন্দ জীবন পরমেশ্বরী দাস যাহার বিগ্রহে নিত্যানন্দের বিলাশ। ধনঞ্জয় পণ্ডিত মহান্তিলক্ষণ যাহার হৃদয় নিত্যানন্দ সর্বক্ষণ প্রেম রসে মহামত্ত বলরাম দাস যাহার বাতাসে সব পাব যায় নাশ যদুনাথ কবিচন্দ্র প্রেমর সময় নীলধি নিত্যানন্দ যাহারে সদয় জগদীশ পণ্ডিত ধাম সপার সদে নিত্যানন্দ যার ধন প্রাণ পণ্ডিত পুরুষত্তম নবদ্বীপে জন্ম নিত্যানন্দ স্বরূপের মর্ম পূর্বে যার ঘরে নিত্যানন্দের বসতি যাহার প্রসাদে হয় নিত্যানন্দে মতি রারে জন্ম মহাশয় দ্বিজ দাস নিত্যানন্দ পারিষদে যাহার বিলাস প্রসিদ্ধ কালিয়া কৃষ্ণ দাস ত্রিভুবনে গৌরচন্দ্র লভ্য হয় যাহার স্মরণে সদাশিব কবিরাজ মহাভাগ্যবান যার পুত্র পুরুষোত্তম দাস নাম বাহি পুরুষোত্তম দাসের শরীরে নিত্যানন্দ চন্দ্র যার হৃদয়ে বিহরে উদ্ধারন দত্ত মহাবৈষ্ণব উদার নিত্যানন্দ সেবায় যাহার অধিকার মহেশ পণ্ডিত অতি পরম মহান্ত পরমানন্দ উপাধ্যায় বৈষ্ণবকান্ত চতুর্ভুজ পণ্ডিত নন্দন গঙ্গা পূর্বে যার ঘরে নিত্যানন্দের আচার্য বৈষ্ণবানন্দ পরম উদার পূর্বে রঘুনাথপুরী নাম খ্যাতি যার প্রসিদ্ধ পরমানন্দ গুপ্ত মহাশয় পূর্বে যার ঘরে নিত্যানন্দের আলয় বলগাছি নিবাসী সুপ্রীতি কৃষ্ণদাস যাহার মন্দির নিত্যানন্দের নিত্যানন্দেরশ কৃষ্ণদাস দেবানন্দ দুই শুদ্ধমতি মহান্ত আচার্যচন্দ্র নিত্যানন্দ গতি গায়ন মাধবানন্দ ঘোষ মহাশয় বাসুদেব ঘোষ অতি প্রেমর সময় মহাভাগবন্ত পণ্ডিত উদার যার ঘরে নিত্যানন্দ চন্দ্রের বিহার নিত্যানন্দ প্রিয় মনোহর নারায়ণ কৃষ্ণদাস দেবানন্দ এই চারিজন যতভৃত নিত্যানন্দ চন্দ্রের সহিত শত বৎসরেও তাহা না পারি লিখিতে সহস্র সহস্র এক সেবকের গণ সবার চৈতন্য নিত্যানন্দ ধন প্রাণ নিত্যানন্দ প্রসাদে তাহারা গুরু সম শ্রী চৈতন্য রসে সবে পরম কিছু মাত্র আমি লিখিলাম জানি যারে সকল বিদিত হইব বেদব্যাস দ্বারে সর্বশেষ ভৃত্তান বৃন্দাবন দাস অবশেষ পাত্র নারায়ণী গর্ভজাত পদ্মাপিহ বৈষ্ণব মণ্ডলে জারধনি চৈতন্যের অবশেষ পাত্র নারায়ণী শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জানো বৃন্দাবন দাস তছু পদযুগে গানো। ইতি চৈতন্য ভাগবতী অন্তখণ্ডে নিত্যানন্দ চরিত্র বর্ণনম নাম পঞ্চমধ্যায়